সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী রাখাল লাটু জনাইয়ের মুখুজ্জে প্রবৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগিরথি। কাছেই করবি বেল জুই গোলাপ কৃষ্ণচূড়া প্রবৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ বেলা ১০টা হইবে আজ রবিবার অগ্রহায়ণ কৃষ্ণা দেতিয়া ১৬ ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর মনিকে দেখিতেছেন ও গান গাইতেছেন তারিতে হবে মা তারা হয়েছে শরণাগত হইয়া রয়েছে যেন পিঞ্জরের পাখির মতো অসংখ্য অপরাধী আমি জ্ঞানশূন্য মিছে ভ্রমি মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো কেন পিনজরের পাখির মতো হতে যাব কেন হ্যাক থুক কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট। শরীর মন সব স্থির ও চক্ষে ধারা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল জনি, হাত পা স্তন দিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মনিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল সীতা রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন বেলা চারটা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন জনাইয়ের বাবু একজন আসিয়াছেন তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মবন্ধু মনি রাখাল লাটু হরিশ যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান যোগী এখনো বিবাহ করেন নাই মুখুজ্জে প্রণামান্তর আপনাকে দর্শন করে বড় আনন্দ হল শ্রীরামকৃষ্ণ তিনি সকলের ভিতরই আছেন সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে সোনা অনেক মাটি চাপা মুখুজ্জে সহাস্রে মহাশয় ঐহিক পারত্রিক কি তফাত শ্রীরামকৃষ্ণ সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয় কে লাভের পর বুঝা যায় তিনি সব হয়েছেন যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবে শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া আমার সঙ্গে বিচার করো। রাম দেখলেন সংসার সেই পর ব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রহিলেন যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই মাখনম তখন ঘোলেরই মাখুম, মাখুমেরই ঘোল অনেক কষ্টে মাখম তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো। তখন দেখছো যে মাখুম থাকলেই ঘোলও আছে যেখানে মাখনম সেইখানেই ঘোল ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্িংশী তত্ত্বও আছে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ মুখে বলা হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই তাই উচ্ছিষ্ট হয় নাই এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম বিদ্যাসাগর শুনে ভারী খুশি বিষয়বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরাজকে পার্বতী বললেন বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ কর ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন আছে অথচ ঈশ্বরকে ডাকছ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় মুখুজ্জে বন্ধুর প্রতি সহাসে সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হভিজায়তে শ্রীরামকৃষ্ণ তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তাঁর ইচ্ছাতে জীবজগত হয়েছে তিনি ইচ্ছাময় মুখুজ্জে তার আবার ইচ্ছা কি তাঁর কি কিছু অভাব আছে শ্রীরামকৃষ্ণ সহাসে তাতেই বা দোষ কি জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ আবার তীরজক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীবজগৎকে বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যাশক্তিতেই জীবজগৎ হয়েছে মুখুজ্জে কেন যোগ যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ গর্ভে ছিলাম ছিলাম ভুমে পড়ে খেলাম মাটি ওরে ধাত্রিতে কেটেছে নাড়ি মায়ার বেড়ি কিসে কাটি কামিনী কাঞ্চুনী মায়া মন থেকে ওই দুটি গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বক টানে মাটি সাফ করে দিলে আবার টানে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় মুখুজ্জে কী রূপে পরিষ্কার হয় শ্রীরামকৃষ্ণ তাঁর জন্য ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে মুখুজ্জে আহা কি কথা শ্রীরামকৃষ্ণ তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভ কাপনি হয় তারপর সমাধি আর এক আছে ধ্যান সহস্রারে শিব বিশেষ রূপে আছেন তাঁর ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় কিন্তু সংসারী লোকে সর্বদাই সাধুসঙ্গ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় মুখুজ্জে আজ্ঞা রোগ লেগেই আছে শ্রীরামকৃষ্ণ তাঁকে আম্মারি অর্থাৎ বকলমা দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকু ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসালে মুখুজ্জে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো শ্রীরামকৃষ্ণ শুধু পড়লে শুনলে কি হবে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পড়ে শুনে তারপর সাধক डे धैन चिंता कर गुण कीर्तन करोधे बोध कर दर्शन करम चैतन्यदेवर अवस्था कखो बात्सल्य कख मधुर भाव मनी रखा जोगिन लाटू प्रभृति भक्त এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুর যেন তাঁদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন মুখুজ্জের সহাস্যে আপনার আবার ওঠা বসা শ্রীরামকৃষ্ণ সহাস্যে আবার উঠা বসাতেই বা ক্ষতি কি জল স্থির হলেও জল আর হেললে দুললেও জল ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায় আমি যন্ত্র তিনি যন্ত্রী